আমরা শুরুতেই আমাদের স্লোগান তাও স্লোগান হওয়ার যে স্লোগান সেই স্লোগান দিয়েই আজকে প্রোগ্রাম আমরা শুরু এই স্লোগান তো সবার মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ওমরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্লোগানটা এটা লাগবে এটা ভালো করে সবাই শুদ্ধ করে মুখস্থ করে দিবেন আর আমরা ওখানে আলহামদুলিল্লাহ চেষ্টা করব যে কোন প্রকার বেদাতি ওমরা না করা আমাদের দেশের অধিকাংশ ভাই বোনের কপালে সুন্নতি ওমরা জুটে না অধিকাংশ ভাই বোন আমাদের দেশ থেকে গিয়ে বেদাতি ওমরা করে আসে নেতৃত্বে জামাত ভাবে বলে একজন বলে লাভাই কাল্লা হুমাল বাকিরা সবাই বলে লাভাই কাল্লা হুমাল শুনতে অনেক মজা লাগে ভালো লাগে মনে হয় এইভাবে বলে সুন্দর হয় কিন্তু এটা আমাদের দৃষ্টিতে এইভাবে সুন্দর হয় কিন্তু এই জন্য তাল বিয়া নিজে নিজে পড়তে হবে তাল বিয়া এইভাবে জামাতবদ্ধ ভাবে স্লোগান দিয়ে একজনের নেতৃত্বে এটি সুন্নতের পরিপন্থী সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের নিষিদ্ধ এবং যে সকল কাজ বৈধ আর বিধিবিধান আমরা অল্প সময়ে আলোচনা শেষ করতে হবে কারণ আপনাদেরও আজকে আবার জুমার দিন এরপরে বা এই বই গুলোর সাথে থাকলে ভালো করে অধ্যয়ন করলে আলহামদুলিল্লাহ সহি সুপনা অনুযায়ী উমরা করার জন্য যথেষ্ট হবে তো অনেক সময় বইতে আমরা যত কিছু পড়ি আর ধারণাটা পরিষ্কার থাকে না তো এটাকে একটু আলোচনা করে দিলে জিনিসগুলো আরো পরিষ্কার আরো স্পষ্ট হয়ে যায় ওমরা অত্যন্ত উপজেলক এটা আমরা সকলে জানিদেরকেলাম বলেন যারা আল্লাহ রাস্তায় গাজী যারা হর্পাদনকারী এবং যারা মহত আমের হাদিসের ভাষায় বলা হয় মহত বলা তাহলে আল্লাহবান হইতে পারা এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আল্লাহ সুবান যাদেরকে কবুল করেন তারাই শুধু এই সবচেয়ে বড় উপকার হলো যে যখন মানুষ আল্লাহর মেহমান হয়ে যায় তখন আল্লাহ দোয়া করবে আল্লাহ সমস্ত তখন আল্লাহ পাক ওই মেহমানের সকল দোয়া কবুল করে আর ওয়াইজা তা মেহমান যা চায় আল্লাহ কাছে আল্লাহ সুবান সব তাকে দান করে আরো অনেক ফজিলত ফের উপরে আরো ফজিলতের সারা বছর করা যায় শুধু পাঁচ দিন ব্যাপারে কোনো কোন পক্ষীরা পেছন বছরে পাঁচ দিন করা যায় যে হজের দিন এবং হজের পরে চার দিন তো এর বাহিরে সারা বছর ওমরা করা যায় কিন্তু সারা বছরের সাথে আমি নবীর সাথে স্বয়ং হস করা সমতুল এখানে দুটি গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করা হয়েছে যে রমাদানের উমরার মধ্যে কিন্তু রানের উমরা স্বয়ং এই হজটা নবী সাল ইসলামের সাথে করার সমতুল্লোল নবী সালামের সাথে হস করার সত্য অর্জন করেছেন কারা আল্লাপাক তাকে নবী সালামের সাথে হস করার সমতুল্যাবেন তাহলে আমাদের উমরা ইনশাল্লাহ কত গুরুত্বপূর্ণ কত মুবারকময় যে এটা রমাদান মাসের উমরা দ্বিতীয় বিষয় হলো আমরা দুইটি উদ্দেশ্যে আমরা রমাদানের শেষ দশকে এটি পৃথিবীর সব মসজিদেই এবাদত এটি শূন্য কিন্তু বায়তুল্লাতে কাপ যে বাইতুল্লাতে এক রাখা ছলা তাদাই করলে থেকে এক লক্ষ সারা জীবন যদি আমরা এত কাপে থাকি প্রতি বছর এতে কাপে থাকলাম একেবারে কন্টিনিউ আমরা হয়তো ষাট বছর সত্তর বছর হায়াত পেলাম কয়টা কাপ হবে পঞ্চাশপূর্ণ আমরা কাজ করার নিয়ত করেছি এজন্য আমার বাড়িরা এবং বোনেরা আমরা নিয়োগটাকে আরো স্ট্রং করতে হবে শক্তিশালী করতে হবে শক্তিশালী করে মনোবলটা এতটা দৃঢ় করতে হবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কাজ করার জন্য কাজ আমার জীবনে করিনিটা গুরুত্বপূর্ণ একটা হলো রমাদান মাসের ওমরা আর একটি হলো কাপ এই জন্য এখানে আমাদের সফর মানই কষ্ট ওমরা সফর বলেন হজ সফর বলেন মনোনিবেশ বেশি না করে আমাদের মূল টার্গেট মূল মাকসাত থাকবে আমাদের এই দুটি গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু আমরা দেখি দুঃখজনক যে আমাদের কোন কোন ভাই বোন মাঝে মাঝে যে দেখা যায় আবাদতের থেকেও ঐদিকে মনোনিবেশ করেন বেশি আমার খাওয়ায় কোনো জায়গায় সমস্যা হবে কিনা আমার থাকায় সমস্যা হবে কিনা তারপরে আমার কোন জায়গায় দশটায় বলে আবার সাড়ে হবে কিনা মানে এক মিনিট দেরি হলে আমরা সহ্য করতে পারি না কিন্তু ওমরার সফরের হজর সফরের প্রথমে এটা খেয়াল রাখতে হবে কোনো কোনো জায়গায় আমাকে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা বসে থাকতে হবে রাস্তা রাস্তায় দিন কাটাতে হবে এটাই হলো ওমরা এবং হজর সফর মানে আরামে পারবেন না নেমেই দেখা যায় অনেক সময় আপনাকে তারপরে ইমিগ্রেশন শেষ করে বাহিরেছেন গাড়ি জন্য তিন ঘন্টা চার ঘন্টা ঘন্টা দশ ঘন্টাও বসে থাকা লাগে আবার কোনো সময় এক মিনিটে বসা লাগতেছে না সাথে সাথে ট্রেনে তুলে নিয়ে যাচ্ছে মানে এটার কোনো নির্দিষ্ট নেই মদিনা যাবেন টাইম দেওয়া হয়েছে সকাল আটটায় দেখা যাবে যে রাত আটটা আসেন অর্থাৎ পরীক্ষা দিতে হবে তারপরে খাবার দাবার আমরা বললাম যে ভাই এতটাই আমাদেরকে খাবারটা পৌঁছাই নেবেন দেখা গেল সে কোনো কারণে রাত যায় সকালেও পৌঁছায় না খেয়েও থাকতে হবে সম্মানিত ভাইয়েরা প্রথমে আসি আমরা মধ্যে কয়টি কাজ করতে হয় আপনারা তো করছেন এজন্য জন্য সাথে সাথে পরীক্ষাও হয়ে যাক কি পড়াশোনা হয়েছে তার সাথে চারটি কাজ করলে আমাদের ওমরা ইনশাল কমপ্লিট হবে এক নম্বর কাজটি হলো দুই নম্বর কাজ তিন নম্বর কাজ আপনার এহরাম পরশ তারপরে তাওয়ার সাহি পরশ কেউ কেউ আজ বলছেন তো জম ফের মত হলো এটিও ফরস আর চতুর্থ কাজ যেটি মাথা মুন্ডন করা বা আগে অমরা নিয়ম করা এটি এহরাম অবস্থায় মিকাত অতিক্রম করা এটি হলো আরেকটা ওয়াজিব মানে মিকাত পার হয়ে গেলে এহেরামবিহীন তাহলে কিন্তু আমি আলোচনা করবো শুধু এক নম্বর কাজ এক নম্বর কাজ হলো এহরাম এহরাম মানি হলো হারাম করে দেওয়া এহরাম শব্দের অর্থ হইল হারাম করে দেওয়া কি হারাম করবেন माननी प्रस्तुति हराम के के एहराम प्रस्तुति नियम मान हजर बा उमरार नियम नियत एवं प्रस्तुति मिले एहराम প্রস্তুতি নিয়ে রাখছেন সবকিছু কিন্তু নিয়ত করেন নাই তাও এহারাম হয়নি আবার নিয়ত করছেন কিন্তু প্রস্তুতি হয় হয়নি তাও এহারাম হবে না তাহলে কাজ এহারামের মধ্যে কাজ হলো দুইটি একটি হলো প্রস্তুতি নেওয়া আরেকটি হলো নিয়ত করা এই দুইটি কাজেই আপনার মিকাত অতিক্রম করার আগে করতে হবে আমরা যারা এখান থেকে বিমানে যাব। আমাদের মেকআপ কোনটা আমাদের জন্য হলো কার্নল মানাজটা কার্নল বিমান ওই জায়গা দিয়ে যায় এজন্য ওই কার্নুল আসার আগে বিমানে ঘোষণা দেওয়া হয় যে কিছু সময়ের মধ্যে মিকাত অতিক্রম করবে আপনারা দেওয়া হয় তো আচ্ছা এহারামের প্রস্তুতিটা কিভাবে নিমন্ত্রী এবার আসি আমরা এরামের প্রস্তুতির কাজ তারপরে প্রস্তুতির জন্য কয়েকটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এক কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারপরে আপনার গোপ গোপ গুলো পুরুষদের গোপ গুলো ছোট করা তারপরে শরীরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেখানে কাটা দরকার সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছন্নতার কাজটি হলো ভালো করে উত্তম রূপে গোসল করা ভালোভাবে গোসল করা গোসলের আগে এগুলো কেটে ফেলবেন কেটে বা একদিন আগে দুই দিন আগে কেটে ফেললেও কোনো অসুবিধা মানে আপনি উমরার জন্যই প্রস্তুতি নিতেছেন এগুলো তাৎক্ষণিক কাটতে হবে জরুরি বিষয় না আপনি আগেই কেটে ফেললেন একদিন দুদিন আগে কোনো অসুবিধা নেই আর যখন আমরা বাড়ি থেকে বের হব তখন আমরা ভালোভাবে উত্তম রূপে গোসল করে নিব গোসল করাটা এটাও তোমরার একটা একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি এটাও সুন্নত গোসল করে নেওয়া গোসলের সময় আমরা সুগন্ধি সাবান যে কোনো সাবান ব্যবহার করতে পারবো सुगंधिजुक्त जो एहराम गोसल करते सुगिजुक्त सबानों व्यवहार करते পারবে তাহলে আপনি সুগন্ধি লাগাবেন তবে সুগন্ধি মানে মিক্স করে ফেলবেন যাতে পরবর্তীতে এরামের কাপড়টা গায়ে দিলে কাপড়ের মধ্যে যেন সুগন্ধি লেগে না থাকে কথাটা বুঝতে পারছেন মানে যে সুগন্ধিটা লাগাবেন এটা এইভাবে ঘষে ভালো করে এখানে লাগাইলেন চুলে লাগাইলেন তাড়িতে লাগাইলেন কিন্তু আর এরামের কাপড়ের সাথে লাগবে তাহলে সুগন্ধি লাগালেন তিন নম্বর কাজ করলেন চতুর্থ কাজ করবেন এবার এহরামের দুটি কাপড় পুরুষেরা এহরামের দুইখণ্ড কাপড় কাপড় একটা থাকে লম্বা একটা থাকে ছোট কিন্তু আর আড়াই গজের টা নিচে লুঙ্গি হিসেবে পরিধান করবেন এই দুইটি কাপড় ছাড়া পুরুষের শরীরে আর কোনো কাপড় রাখা যাবে না ভিতরে কোনো রাখা যাবে না ঝাঙ্গা রাখা যাবে না টাকা যাবে না কোন পোশাক থাকবে না তবে ঘড়ি তারপরে যেগুলো বৈধ আংটি ব্যবহার করা এরকম হইলে সেগুলো রাখা যাবে কিন্তু কোনো পোশাক কোনো কাপড় চোপড় শরীরে রাখা যাবে না এটা হলো পুরুষের জন্য চশমা রাখা যাবে চশমা রাখা যাবে কিন্তু আর মহিলাদের জন্য মা জন্য মানে কোন কাপড় চেঞ্জ করতে হবে না স্বাভাবিক যে পোশাক তারা পরিধান করেন সেই পোশাক গুলোই তাদের পোশাক তাদের আলাদা কোন পোশাক পরার দরকার নেই তবে খেয়াল রাখতে হবে যে ওমরার সফরে শাড়ি না পরে আপনার জামা পরাটাই উত্তম কেন শাড়ি পরলে অনেক জামেলা শাড়ি খুলে দিতে পারে এই হতে পারে সেই হতে পারে আর জামা হইলে এটা সতরের জন্য হেজাবের জন্য ভালো আর তার সাথে অবশ্যই বোরকা পরিধান করবেন করবেন মা বোনেরা কিন্তু হাত মোজা করা যাবে না পায়ে মোজা করতে পারবেন পায়ে মোজা করবেন হাতের মোজা থাকবে না হাতটা খোলা থাকবে আর মুখমন্ডলটা খোলা থাকবে মুখমন্ডলে মুখমন্ডলের সাথে এই রকমের আপনার পোশাক কিন্তু পাওয়া যায় যে হজ ক্যাম্পে বা বেতন মোকাবেল যেখানে হজের সামগ্রী সেখানে দেখবেন যে মহিলাদের ক্যাম্প আছে সামনে দিয়ে একটা আলাদা মুখ ঢাকার জন্য এরকম পাওয়া যায় ওগুলো ব্যবহার করা যাবে কিন্তু একবার মুখের সাথে লাগাই যাবে। আর যে কোনো জুতা পরিধান করতে যাতে জুতা জুতাগুলো এবং মোজা পা ঢেকে রাখে কিন্তু পুরুষেরা এমন ধরনের স্যান্ডেল ব্যবহার করতে হবে যেগুলো উপরের পায়ের উপরের অংশটা খোলা থাকবে। অর্থাৎ স্যান্ডেল পরিধান করবে জুতা ছাড়া এরপরে আপনি এহরামের কাপড়ে ফেলছেন মোটামুটি পরেই এহরামের নিয়ত করছে এখন দেখা গেল এমন সময় বের হইতেছেন যে সময় ফরজ নামাজের সময় না তাহলে দুই রাখা তাহিয়াত নামাজ করতেন এহরামের কোনো নামাজ নাই নামাজটা হবে তাহি আমরা মোটামুটি এহরামের প্রস্তুতি শেষ তো এই কাজটি আপনি বাড়িতেও করে আসতে পারেন আবার এয়ারপোর্টে এসে একটু আগে আসলে এয়ারপোর্টের ভিতরেও বিমানে আমাদের তো এই মদিনা যারা যাবেন তারা কোন বিমানে যারা আমরা যাবো তাদের সময় কিন্তু কম কুয়েতের সময় দেড় ঘন্টা কিন্তু এই এজন্য আমি পরামর্শ দিব যে আমরা যারা ফ্লাইটে যাবো তারা আমরা কুয়েতে এয়ারলাইনস যাবো তারা এয়ারপোর্টেই পরে ফেলবেন কারণ ওখানে যায় পড়ার আশায় বসে থাকলে সেখানে বের করতে হয় এগুলো সময় লাগে এখন এইদিকে এরম করতে করতে যাই দেখা যায় পনেরো ষোলো জন মানুষ কারো হয়েছে কারো হয় কারো এই অবস্থা কারো এই অবস্থা পরে বিমানে চলে যাবে এজন্য। উত্তম হইলো আপনারা এখানে আর এরাম থাকা তো কোনো কষ্ট কর না এটা স্বাভাবিক এই হলো এহারামের প্রস্তুতি নিলাম কিন্তু এখনো এহারাম কমপ্লিট হয় নাই কমপ্লিট হবে কোন সময় যখন আমরা নিয়োগ করব। নিয়োগটা করবেন শেষে নিয়োগটা দুইভাবে করা যাবে একটা হলো আমরা কুয়েত থেকে বা আপনারা বাহারাইন থেকে যারা মদিনা যাবেন বাহারাইন থেকে যখন পরবর্তী বিমানটা উঠবেন তখন বিমানে যদি মনে করেন লাভবাহিকা অমরাতানা অথবা লাভবাহিক আল্লাহর এই এই শব্দটা বললেই অমরান নিয়ত হয়ে যাবে আর যদি বদলি ওমরা করেন আব্দুল্লাহ আব্দুল রহিম আব্দুল করিম যার পক্ষ থেকে তার নামটা বলবে তাহলে নিয়ত হয়ে যাবে এটা বিমানে উঠে সেটা বসেও করে ফেলতে পারেন আবার যখন ঘোষণা দিবে আপনি খবরে পান নাই আবার মিকাপ চলে গেছে অতিক্রম করে এজন্য আপনি বিমানে বসেই নিয়ত করে ফেলবে যে লাভবাহিকোমরা নিয়ত হয়ে গেছে নিয়তের পথ থেকে আপনার এরাম কার্যকর শুরু হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা এখনাম মানে হলো নিষিদ্ধ করে দেওয়া হারাম করে দেওয়া যে আমি এহরাম অবস্থায় থাকার কারণে কিছু কাজ হারাম করে দিলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কিছু কাজকে আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে এই এটার নাম এহরাম এই তাল বিয়াওয়া ফের আগ পর্যন্ত চলবে মানে ওখান থেকে আপনি গাড়িতে যাবেন হোটেলে যাবেন হোটেল থেকে সুহান আল্লাহি সুহান আল্লাহ ইজি সুহান আল্লাহুল্লাহ মাঝে মাঝে রাজকার করবেন এগুলোর মাধ্যমে পর্যন্ত পৌঁছবেন আর এহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ এহরাম অবস্থায় প্রথম নিষিদ্ধ কাজ হল যে এহরামের আগে যে কাজগুলো করে আমরা এহরামের প্রস্তুতি শুরু করছি যেমন নখ কাটা গোব কাটা চুল কাটা এই জাতীয় যে কাজগুলো আমরা করছি এই কাজগুলো এহরাম অবস্থায় করা যাবে না এহরাম যতক্ষণ থাকবে এতক্ষণ চুল নখ কাটা যাবে না এবং চুলও কাটা যাবে না চুল তোলাও যাবে না ইচ্ছা করে চুল তোলে পালাও যাবে না তবে কোন কারণে আমি না এগুলো এহারাম অবস্থায় নিষিদ্ধ এহারাম অবস্থায় সমস্ত প্রকার যৌন কাজ নিষিদ্ধ এটি এহরাম অবস্থায় পুরোপুরি নিষিদ্ধ এরপরে এহরাম অবস্থায় কোন ধরনের কালি গালাস কোনো ধরনের গুণাহের কাজ অতা অস্থিরতা এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ যাবে না এহরাম অবস্থায় দুজনে ঝগড়া করা যাবে না এহরাম অবস্থায় ঝগড়া জাতীয় করা যাবে না কারণ ওখানে ঝগড়া জাতির অনেক ব্যাপার আছে কারণ এহরাম অবস্থায় থাকাকালীন দেখা যাবে যে কারো পা লাগছে আপনার পায়ের সাথে কারো ধাক্কা লাগছে কারো কোনো দিক থেকে আপনার মাথার উপর দিয়ে চলে গেছে এক লোক আরেকজনের মাথার উপর এখান থেকে কেটে গেছে মানে পায়ের নখ লেগে এখান কেটে গেছে তা এখন তো ঝগড়ার ব্যাপার যে তুমি কাজ করলে আমার মাথার উপর দিয়ে গেলে আর এখান থেকে কাটিয়েও দিচ্ছে লেগে তাহলে এই হেরাম অবস্থায় কোনো ঝগড়া ঝাঁটিও না ছেলে বিয়ে দিবে একজনের মেয়ে বিয়ে দিবে এরম অবস্থায় মক্কা হোটেলে পদিনার হোটেলে বসে যদি প্রস্তাব দেওয়ার কাজ চলে তাও এরাম বেঁকে যাবে ওখানে এই অবস্থায় বিবাহের কোন প্রস্তাব দেওয়া যাবে না তারপরে মক্কা মোকার হুদুদের সীমানার ভিতরে কোনো গাছ কাটা কোন গাছ তোলা এগুলো করা যাবে না তারপরে স্থল বাঘের কোন জন্তু শিকার করা যাবে না জলবাগের সাগরের সমুদ্রের বা নদীর বা এরকম মাছ ধরা যাবে করা যাবে কিন্তু স্থলবাগের কোন জন্তু কিছু শিকার করা যাবে না অর্থাৎ এহরাম অবস্থায় এই কাজগুলো থেকে খেয়াল রাখতে হবে যে এগুলো করা নিষিদ্ধ আর যে সকল কাজ করা এরাম অবস্থায় বই যেগুলো এগুলো জায়জ কাজ হলো এরাম অবস্থা আপনি গোসল করতে পারবেন এহেরামের কাপড় পরিবর্তন করতে পারবেন এহেরামের কাপড় অবস্থায় খাওয়া দাওয়া ঘুম সব করতে পারবেন তবে মুখ এবং মাথা ঢেকে রাখা যাবে না এটা খেয়াল করতে হবে মুখ এবং মাথা কোনো অবস্থায় পুরুষেরা ঢেকে রাখতে পারবে। মুখও ডাকবেন না মাথাও ঢাকা যাবে না এই জন্য যত শীত লাগুক বা ঠান্ডা লাগুক যত কিছু লাগুক রাখতে পারবেন কিন্তু মাথায় কোনো কাপড় সপর দিয়ে ঢেকে রাখা যাবে ঠিক ঘুমানোর সময় খেয়াল রাখবেন যে মুখের উপরে এহেরামের কাপড় দিয়ে ঢেকে রাখলেন এরকম করা যাবে না মুখ খোলা রাখতে হবে আর পায়ের দিকেও খেয়াল রাখতে হবে যে পাটা কেউ রাখা যাবে দিয়ে একেবারে ভুল করে দেখা যায় পাটাকে রাখার জন্য তাহলে ঘুমাইলেও কিন্তু এরামের কাপড় দিয়ে এইভাবে কে রাখা যাবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তবে এরাম অবস্থায় গোসল তারপরে কাপড় চেঞ্জ করা এ সমস্ত কাজ এরম অবস্থায়ও। বই তো এগুলাতে কোনো অসুবিধা